সুরা আল ইন শিকাক দয়াময় নিরতিশয় মেহেরবান যখন আসমান বিদীর্ণ হইবে এবং সিও রবের নির্দেশ পালন করিবে আর তাহার জন্য ইহাই তো যথার্থ যখন্রসারিত করা হইবে এবং উহার গর্ভে যাহা কিছু আছে তাহা সব বাহিরে নিক্ষেপ করিয়া শূন্য হইয়া যাইবে এবং এইভাবে সে আপন রবের নির্দেশ পালন করিবে আর ইহাই তাহার জন্য বাঞ্ছনীয় হে মানুষ তুমি প্রবল আকর্ষণে নিজের রবের দিকে অতপর যাহার আমল নামা তাহার ডান হাতে দেওয়া হইবে তাহার হিসাব সহজভাবে গ্রহণ করা হইবে এবং সে তাহার আপন লোকজনের দিকে সানন্দ চিত্তে ফিরিয়া যাইবে আর যাহার আমল নামা তাহার পিছন দিক হইতে দেওয়া হইবে সে মৃত্যুকে ডাকিবে ও জ্বলন্ত অগ্নিকুণ্ডে নিপতিত হইবে সেই ব্যক্তি নিজের ঘরের লোকজন লইয়া আনন্দে মগ্ন ছিল ইন্সুর হু কেন সে মনে করিয়াছিল যে তাহাকে কখনোই ফিরিতে হইবে না ফিরিয়া সে পারিবে কি রূপে তাহার রব তাহার কাজকর্ম পর্যবেক্ষণ করিতেছিলেন আমি শপথ করিতেছি উষা কালের রাত্রের এবং উহা যাহা কিছু আচ্ছন্ন করে তাহার আর চন্দ্রের যখন উহা পূর্ণ পরিণত হয় परन्तु ये लोक दे की आछे। आने ना क्यों और ताहर सामने जख कुरान पाठ करा करना क्यों বরং এই কাফিররা তো উল্টা উহাকেই মিথ্যা মনে করে অথচ ইহারা নিজেদের আমল নামায় যাহা কিছু সঞ্চয় করিতেছে আল্লাহ তাহা ভালো ভাবেই জানেন क्या इिगो के पीड़ा दायक आजबदश लोक इमान आनियामल कर शुभ प्रतिफल रही